بسم الله الرحمن الرحيم بارنكور ناماي او اشينداالو الله النامي شروع ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> والصلاة والسلام على المرسلين, نبینا محمد وعلى آلی قال قال رسول الله الله الله عن رسول عليه বরাত মহমিবাদ মোহনাল সমস্ত প্রশংসা কে সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয়ত দান করেছেন এবং ফজিলত শ্রেষ্ঠত্বের ভিত্তি তাকোয়া বলে আখ্যায়িত করেছেন যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহাকের কাছে শ্রেষ্ঠ ফজিলতের অধিকারী আর যে যত বেশি আল্লাহরুতা থেকে দূরে ইমান এবং তাকোয়া থেকে দূরে সে তত বেশি আল্লাপাকের নজরে আল্লাপের দৃষ্টিতে निकृष्ट ई सब लोकला चतुष्प मत बर चाहते अधम बलह अदल जरा आल्लापर्क रखे ना आल्लाखे जाह के भय करना पर चिंताशील न সালাত এবং সালাম নাজিল্মের উপর যিনি সবচাইতে শ্রেষ্ঠ বন্ধ যাকে আল্লাহ পাক সবচাইতে বেশি আমাদের বলারাবাহিক যে হাদিসের আলোচনা চলছে তা বিবাহ সম্পর্কে বিবাহর সাথেই সংশ্লিষ্ট একটি বিষয় রয়েছে क्षेत्री भाषा कफुन बनाफा समता एक ही मरजदार हवायटी सरियते दिन क्षेत्र समान हवेष्ट दिन समतायथे ना कि अतिरिक्त और विभिन्न दिख रही फकहराम दुरबल फकाहराम मतमत আর তার মধ্যে সঠিক খুনটি সেটা আমরা জানার চেষ্টা করব লেখক আল্লাহ রহমতুল্লাহ আলী অধ্যায় কয়েম করে বলছেন বাবুল কাফা আহ কিতাব পর্বে এই অধ্যায় হচ্ছে সমতা সম্পর্কে বিবাহ সাদীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে এর মাঝে সমতা সম্পর্কে ভাষ্যকার বলছেন কাফা আছে মাসাওয়াত মানে বরাবর হওয়া সমান হওয়া হে আলান আর এই অর্থে করিম সালাম এই শব্দটিকে ব্যবহার করেছেন রক্ত সমান মর্যাদা রাখে মুসলিমদের রক্ত তাত কাফা আতুন থেকে তা কা তাদের রক্ত বা তাদের জান হ্যাঁ তাদের জীবন প্রাণ সমান অধিকার রাখে ইসলামের দৃষ্টিতে এইরকম পার্থক্য নাই যে এটা রাষ্ট্রপতির প্রাণ আর এটা একটা ফকির মুসলিমের প্রাণ মুসলিম দুইজনে সুতরাং দুইজনে রক্তের মূল্য ইসলামের দৃষ্টিতে সমান কোন পার্থক্য নেই ইসলামের দৃষ্টিতে প্রধানমন্ত্রী আর রাজা আর ইয়ে হচ্ছে সাধারণ গরিব মানুষ হ্যাঁ जनगण तो जनगण रक्तर तेम्य नहीं मरुक बाचुक जनगण एक हत्या कर एकजन बदले हत्या अथवा हत्या पांच बच्चों जेल दे आजकल हम अथवाओ देना विचार कर रकम कर मुक्त कर राष्ट्रपति के प्रधानमंत्री के अथवा राजा के কোন আমিরকে আমির রকম বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করে তাহলে তার জন্য ফাঁসি এইরকম বিধান শরীয়তে মুসলিমের রক্ত সমান মূল্য রাখে মুসলিমদের রক্তের মূল্য হচ্ছে সমান কোতে বা আলী কুমল ফত্যার বদলে হত্যা ফেসা আল্লাহাক ফরজ করেছেন এটা সকলের ক্ষেত্রে একজনকে হত্যা করলে যে হত্যাকারী তাকে হত্যা করা হবে সাধারণ লোককে হত্যা করুক সাধারণ মুসলিমকে অথবা কোন বিশিষ্ট মুসলিমকে বিশিষ্ট মুসলিমকে হত্যা করুক ওই একজনকে হত্যা করা হবে তার অপরাধে অন্য কাউকে নাই যদি তারা জড়িত না থাকে তাদের আত্মীয়তার কারণে তাদের ওপর কোন রকমের শাস্তি আসবে না আর এমনটা হবে না যে বিশিষ্ট ব্যক্তি সেই জন্য মৃত্যুদণ্ড এর শাস্তি হ্যাঁ আর সাধারণ ব্যক্তি সেজন্য তাদের প্রতিদিন খুন হইতে আছে কোনো হিসাব নিকাশ নেই আর রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে যদি আবার খুন হয় গণতন্ত্রে তাহলে এগুলির কেস কাশি নেই এক একদল আরেক দলকে খুন করছে এখনো কেস নেই কোনো কিছু নেই যে যাকে পারলাম পাক এসব মানুষের তৈরি করা আইনের অনিষ্ট থেকে যেন মুসলিমদের হেফাজত করেন মুসলিমদেরকে কাফেরদের তৈরি করা এই মানুষের তৈরি করা বিধিবিধান থেকে ভ্রষ্টতা থেকে বিভ্রান্তি থেকে গুমরাহ থেকে আরবাদ থেকে দীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন তো হাদিস হচ্ছে এই মুসলিমদের রক্ত সমান কফু সমতা সমতার ক্ষেত্রে পাঁচটি দিক রয়েছে ফোকাহারা বলেছেন এখন পাঁচটি দিক সবগুলি আমাদেরকে বিবাহ সাথী দেওয়ার ক্ষেত্রে বা বিবাহ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে না এগুলো এর শরীয়তে আসলে ভিত্তি কিছু নেই কিন্তু পাঁচটি দিক ফোকাহিক বলছেন সমতা পাঁচটি ক্ষেত্রে রয়েছে প্রথম হচ্ছে আর দিন দিনের ক্ষেত্রে ধর্মীয় সমতা এই ক্ষেত্রে কোন দি মত নাই যে একজন মুসলিম পাত্র মুসলিম পাত্রীকে বিয়ে করবে मुसलिम मेयर कमुसलिम काफे विवाह नराम दिन क्षेत्र छा दिन दार्तरे अवश्य लक्ष्य रखते हम एक चरित्रवती मेर विवाह एक असले लम्पट ऐलते जाएज नहीं একমাত্র জেনাকারিনী মেয়ে মহিলা অথবা মুশ্রেকা মহিলা ছাড়া জানি এত লায়ন কে জান এইরকম কাফির আল্লাহ পর বিশ্বাসী রায় বাহমা মমিনদের উপর এটি হারাম করা হয়েছে একজন মমিন সৎকর্মশীল মমিন পুরুষ এটা চরিত্রহীনা কে বিয়ে করবে যার সম্পর্কে খারাপ দোষ রয়েছে আর সেগুলি এমন না যে সন্দেহ বা শুধু অভিযুক্ত করা হয়েছে বরং তার প্রমাণ রয়েছে বিবাহ করা যায় এরকম এর বিপরীতটা এটা দিনদার মেয়েকে এটা অসৎ ছেলের হাতে ঘরে তুলে দেওয়া যায় না খেয়ানত যদি কোনো বাপ এরকম অসৎ ছেলে টাকা পয়সা দেখে বা দুনিয়া দেখে যদি বিবাহ দিয়ে দেয় তাহলে এটা খেয়ালত করা খেয়ালত করা সে বেলায়াতে অভিভাবক করলামতের দিনে আমানত নষ্ট করার কারণে দুনিয়ায় যে নষ্ট করেছে জবাব দিতে হবে দিনের ক্ষেত্রে চরিত্রহীন অসৎ পুরুষ কখনো সথি সাধী মহিলার কফু নয় যেমন মুসলিম আর অমুসলিম কফু নয় দ্বিতীয় বিষয় হচ্ছে আলফরিয়া মানে স্বাধীন হওয়া আজকালকার রাজনৈতিক স্বাধীনতা নাই রাজনৈতিক স্বাধীনতা পেয়েও স্বাধীন নয় ইংরেজদের ইংরেজদের গোলামি করতো এখন অন্যদের গোলামি করতো সে তাই না গোলাম ওই গোলামি ইংরেজরা যারা হয়ে গেছে আইন কানুন কিন্তু ইংরেজদেরই আছে না নেই সব কিছু ওগুলোই আছে শুধু কি হয়েছে রূপচেহারা পাল্টে গেছে ইংরেজদের আমলে ইংরেজরা দেশের রাজা রানী ছিল তারপরে সাতচল্লিশের পরে পাকিস্তানি মোহাম্মদ পাকিস্তানিরা তখন একটু চেহারা পাল্টিল কিন্তু আইন কেন ইংরেজদের দেওয়া ওদের দান করা জিনিসগুলি দান খাইরাত নিয়ে মুসলিমরা তাদের সমস্যার সমাধান করল কোরআন হাদিস কখনো নেয়নি আজ পর্যন্ত ষাট সত্তর বছর হয়ে গেল ইংরেজদেরকে ধরানো কোন পরিবর্তন হয়নি সভ্যতায় সংস্কৃতিতে হ্যাঁ দিনদারিতে পরদিনের সাদকা ফেতরাতে চলতে এখনো জনগণের সাদকা ফেতরাতে ইসলামিক শিক্ষা চলছে ভারতের ভারত বাংলাদেশ পাকিস্তান করে পরিবর্তন আছে যে সরকার এগুলো পৃষ্ঠপোষকতা করছে আর মাস আজকাল ইসলামিক ইউনিভার্সিটি আর ইসলামের খালেজ মসলিম সরকার আসার পরে সাতচল্লিশের পর থেকে করছে পাকিস্তান করেছে এখন হিন্দুদের গোলামি করতে হচ্ছে যদিও স্বাধীন দেশ নাম হচ্ছে স্বাধীন দেশ নাম হচ্ছে সেগুলার ধর্ম নিরপেক্ষ দেশ এখানে রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্ম নেই কিন্তু না না ধর্মের প্রভাব আছে जी अवश्य अवश्य चाहर मुस्लिम पंद्रह स्वाधीनता नाम स्वाधीनता इंग्रेज स्वाधीनता हम इंग सभ्यता स्वाधीनता लाभ करनी आ तरफ आईन कान मानस तयीन आसा तैर आईन कानून स्वाधीनता लाभ करनी সে গণতন্ত্র তাদেরই দেওয়া কোথায় স্বাধীনতা যেন বোঝার তফিক দান করেন সকল স্তরের মানুষকে এবং দিন ইসলামের দিকে ফিরে আসার তফিক দান করেন এই স্বাধীনতা হচ্ছে গোলামী থেকে স্বাধীনতা কোন গোলামী যে গোলামি দাস প্রথার গোলামী যে দাস প্রথা রয়েছে এই দাস প্রথার এই ক্ষেত্রে স্বাধীন পুরুষ আর স্বাধীন মহিলা কফু একজন যদি দাস অথবা দাসী হয় তাহলে কফু নাই বলছে ফালাই কোন আব্দ কফু আলীল হর রাতে পাত্রী যদি স্বাধীন থাকে স্বাধীন আর পাত্র যদি গোলাম হয় কিতো দাস হয় কিতো দাসের সম্পর্কে মনে রাখ কিত দাস মানুষের চাকরের মত আজকালকার মানুষের চাকরি ব্যক্তি মালিকানা আছে ঠিক যায় বেতন পায় বা দৈনিক বেতন পায় মজুরি পায় কিন্তু দাস সে এবং তার যা উপার্জিত ধন সম্পদ সবকিছুর মালিক হচ্ছে তার মনিব যে তাকে খরিদ করেছে অথবা যে তাকে যাদের ময়দান থেকে সে সরাসরি পেয়েছে মোতাবেক अथवा क्यों पेल से दान कर इत्यादि वैध भाव से गोलम होते दास पीते स्वाधीन व्यक्ति के दाश बनानो हराम कबीरा गन्हाँ जदि बैध पथे কেউ দাস দাসী পায় তাহলে সেটা শরীয়তে তার বৈধতা রয়েছে যেটা বাস্তবে নেই শরীয়তের বিধানে আছে যখন আল্লাপাক ওই রকমের রাস্তা খুলবেন যেমন খুলেছিলেন দীর্ঘকাল ধরে আল্লাহ পাক খুলে রেখেছি তো কোন গোলাম কিতো দাস স্বাধীন মেয়ের জন্য কফু নয় এই জন্য দুইজনে হয়তো গোলাম ছিল গোলাম এদিকে কিতো দাস আর কিতো দাসী বিবাহ হয়েছিল দুজনে সমান সমান ঠিক সমতা ঠিক আছে বিবাহ হয়েছিল বিবাহ হওয়ার পরে হঠাৎ করে ওই দাসী যে মনিব ছিল বা মালিক স্বাধীন দিল। এখন কি হয়ে গেল স্বামী হচ্ছে দাস আর স্ত্রী হচ্ছে স্বাধীন এখন পার্থক্য হয়ে গেল যখন পার্থক্য হয়ে গেল দিন ইসলামে তখন এই মেয়েকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি এই দাস স্বামীর এর আগে দাসী ছিল स्वधी देखते क्यों थो हमें क्या एर कारण सरियत एक विधान हे मे ग कार आताभुक्त मायर ना बापे से दास दस क्यों थकबर स्नता दिए शक्तिशाली जी हाँ शरियत विधान इच्छा हम थे से ফ্কে বিবাহ বিচ্ছেদ করতে পারে যে আমি থাকবো না যদি স্বামী মেনে নেই ঠিক মেনে নিল আর ছেড়ে দিল আর যদি দ্বন্দ্ব না আমি ছাড়বো না আর বলছে আমি থাকব না তাহলে আইনের আশ্রয় নিবে আদালত ইসলামিক আদালতের আশ্রয় নেবে নিয়ার কাছে যেমন বারিরা রাজিয়া আলাহ তালন ঘটনা সহি সহি বারিরা রাজিয়া আল্লাহ আয়সার রাজিয়াল দাসী ছিল দাসী মানে অন্যর দাসী ছিলেন তারপর আয়সারজিয়ালা খরিদ করেই খরিদ করলে দাসী হল আয়সার রাজি আল্লাহ दा खरीद दास कित दास दिवर छाड़ी अत्यंत सूंदर रूपसी एकदिगे सूंदर दास मुक्त स्वाधीन हो गए शरियतर विधान प्रत्येके देखो तुम एन गुर्रा स्वाधीन मे और तुम्हारी मगिस हो दास ममलुक अन् मालिकाना रही कल जैगे बिक्री करते কালকে মদিনে বিক্রি করে কোথাও তাকে তাড়িয়ে দিতে পারে এখন তোমাকে আল্লাপাকি থাকো আর না হলে তুমি বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারো তিনি বলছেন আমি কখনো থাকবো না কখনো থাকবো না আসল শরীয়তের বিধান জানিয়ে দিলেন তারপরে ওই মগ কিন্তু ছাড়বে না বাড়িরা চলে আসছেন বাড়ি থেকে বেরিয়ে থাকবেন না আমি চলে যেতে তো ভালো হইতো নবী সাল আসল হুকুমটা জানিয়ে দিলেন আবার তাকেই বলছেন রাসুরালাম জানিয়ে দেওয়ার পরে যে তোমার স্বাধীনতা আছে তারপরে আবার যখন এই অবস্থা দেখলেন তখন বললে মায়া লাগলো যে কান্না করছে খুব ভালোবাসা স্ত্রী ছাড়তে পারছে না একে ছেড়ে থাকতে পারছে না তো তুমি যদি ফিরে যেতে তো ভালোই হইত নামকে বাড়ির আজকের মুসলিম পুরুষ মহিলা এই ক্ষেত্রে তার ভূমিকাটা কেমন হইত চিন্তা করেন যে আপনার ইমান আর এই বাড়িরা ইমানে কত পার্থক্য হয়তো যদি আপনার নাজ অধিকার সম্পর্কে অকে ফাল হইতেন না আমি এটা মানতে পারি না হ্যাঁ তাই না আমি আমার হক ছাড়বো না কারণ আপনার এখানে বড় একটা অধিকার রয়েছে যেটা আপনার ছেড়ে দিতে হচ্ছে তাই না তো বড় সমস্যা দুই দিকে সংকট উভয় সংকট সামনে তাই না যদি হ্যাঁ করে দেন না বিশ্বাস আমার কথাই তাহলে ওই দাসের অধীনস্থ স্ত্রী হয়ে থেকে যেতে হয় আর ছেলে মেয়ে দাস দাসিতে পরিণত হয় আর যদি না করি তো নবিসমের সাথে একজন হয়তো আপনার চাইতে বড় তার একটা অনুরোধ রিকোয়েস্ট এর বেশি কিছু নাই ঠিক না কিন্তু রসুলের কথা করো বললে ফরজ হয়ে যেতে পারে করিও না হারাম তাই না ওই নবীর কথা নবীর কাজ কি করবেন দেখেন বাড়িরা খুব জ্ঞানী মহিলা ছিলেন এটা আপনার নির্দেশ না আপনি শুধু এমনি তার জন্য বলছেন যদি আপনার হুকুম হয় তো সেই নত করে আমি মেন ঠিক আছে ওর সাথেই থাকবো আমি তখন নবী বলেন না আমার নির্দেশ নাই কারণ নবী নির্দেশ হলে সরিয়ত হয়ে যাবে আর সরিয়ত বলছে যে স্বাধীন হলে হ্যাঁ যখন দাস মুক্ত হবে তখন তার স্বাধীনত রয়েছে সে দাসের স্ত্রী হয়ে থাকতেও পারে আর সে স্বাধীন ছেলেকে বিয়ে করতে পারে সুতরাং নবী সাল্লাম আল্লাহ পাকে নাজ বিধানের বিপরীত কি করে হুকুম করবো আমার হুকুম নাই এটা আমার অর্ডার নাই তবে আমি তোমাকে বলছি যদি তুমি ওর কাছে ফিরে যেতে তো মনে হয় ভালোই হইতো ভালো হইতে করছে হচ্ছে সমতা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের স্বাধীন হবে এটা তিন নম্বর ফোকাহা যা উল্লেখ করে তা হচ্ছে পেশা পেশার কথা উল্লেখ করেছেন পেশা निम्न श्रेणीचू श्रेणी क्या कर्म जरा करा ओ सब पेशा नीचू श्रेणी पेशा रही है तचू नि, श्रेणी पेशार, पेशार, पेशार पेशा वाला परिवार जन समान कफु नये উদাহরণ স্বরূপ যেমন বলছেন আমাদের সেই যুগেও ফকাহাদের যুগেও যারা আপনার সিংগা লাগাইতো সিঙ্গা লাগা বুঝেন হাজাম সিঙ্গা লাগানো হাজা লাগানো হাজাম বলে সিঙ্গা লাগানো বলা কি আর উর্দুতে হাজাম কিন্তু বারবার কি বলে নাফিত কে বলা হয় সুতরাং অনেক সময় এই ভুলগুলি করে আমাদের আলমরা পড়েছে উর্দু মিডিয়াম আর আরবি তর্জমা উর্দু দিয়ে করে যার বলে ভুল করি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভুল করে দেয় অনেকগুলি শব্দ এরকম রয়েছে অজিফা মানে কি চাকরি ওখান হচ্ছে মোয়াজফ চাকরিজীবী কে কি বলা হয় আরবি আর উর্দুতে অজিফা মানে আলাদা হয় ওজিফ এই ছেলেটা সরকার থেকে ওজিফা পাচ্ছে ভাতা স্টাইপেন্ট কে বলা হয় ওই ক্ষেত্রে বলা হয় কত দূরের অর্থে পার্থক্য হয়ে গেলো তাই না আরবিতে কিন্তু অজিফা বলে আরবিতে কি বলা হয় ওখানে মুফা বলা হয় ভাত তাকে মুকাফা বলা যেমন হাত জাম যে কাপড় বোনানো যারা কাপড় বোনায় কি বলেন আপনারা তাঁতি তাঁতি তো সম্মানজনক নাম কিন্তু আঞ্চলিক মানুষ জোলা বলে জোলা বলে ওরা রাগ করে জানি এখানে কেউ জোলা আছেন নাকি আবার জোলহা বলে তো জোলহারা জোলা বলে আবার রাগ করে তো কিন্তু তাঁতি বললে রাগ করবে না এরা কফু হইতে পারবেন না লে বিনতে তাজেরিন হ্যাঁ ব্যবসায়ী ডাক্তারের মেয়ের ইঞ্জিনিয়ারের মেয়ের আলেমের মেয়ের তাহলে পারবেন না এটা বলছে চার নম্বর সমতার দিক হচ্ছে স্বচ্ছলতা আর্থিক সচ্ছলতা আলিয়া সারবে মাল ধন সম্পদের স্বচ্ছলতা হাসবা মামিনা ফাঁকাতে যদি অনেক পার্থক্য থাকে হ্যাঁ সচ্ছলতায় অনেক পার্থক্য থাকে তো বাপের বাড়ি যেইভাবে সুখের সাথে খাওয়া দাওয়া করেছে আর ভালো ভালো কাপড় স্বামী বাড়ি কোথায় একটা বা একটা সালোয়ার কামেজ পরতো এক হাজার টাকার তো সস্তা হয়ে গেল তাই না টাকা পয়সা রিয়াল বলে রিয়াল ধরেন তিনশো রিয়ালের আর তাকে দেওয়া হচ্ছে পঞ্চাশ রিয়ালের পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পাওয়া যেতে পারে মনে হয় হ্যাঁ ঠিক কিনা टाते हिसाब करें गरीबे गरीब मानुष पलॉक्य रही मानसिक शांति पा दिक्कत उल्लेख कर शक्तिशाली दल सार फायदा आजकारा कारण मानसिक अनेक कष्ट भूगर কষ্টে ভুগবে ওই মেয়েটি এসে একটা যদি ভালো সম্ভ্রান্ত পরিবারের হয় পরিবার হয় এসে একটা তাঁতির বাড়িতে কাপড় বোনাইতে লাগাই দিবে হ্যাঁ অথবা ওই সিঙ্গা লাগাচ্ছে ওর বাড়িতে সিঙ্গা লাগানো স্ত্রী তো তার মানহানি কার স্ত্রী ওই যে হাতজামের স্ত্রী তাই না ওই যে না স্ত্রী ঠিক না ওই যে মেথরের স্ত্রী ওই যে ডোমের স্ত্রী মানহানি হয়তো বিবাহ বিচ্ছে তালাক হয়ে যেতে পারে বিবাহের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কন্টিনিউ করা কিন্তু কন্টিনিউ হয়তো করতে না এক সময় হয়তো টান দেবে ফালিয়ে স্বামীর বাড়ি থেকে একমত অবশ্য আছে কিন্তু দলিল ভিত্তিক কথাগুলি নয় ख्याल रख विवाहर विपरीत आर्थिक दिक्कत संकटे थके पुरुष सच्छल परिवार मेर जफु नग् नम्बर हम वंशीय मर्यादा আর নাসাব বংশীয় মর্যাদা বংশীয় মর্যাদা ক্ষেত্রে এক হচ্ছে আরব আর প্রথম উদাহরণ দিয়েছেন যারা এটাকে লক্ষ্য রেখেছেন বিবাহসাদ ক্ষেত্রে যে অনারব আরবি মহিলার জন্য যোগ্য নয় কফু নয় এখানে সমতা হয় না আসলে শান্তি পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না অন আরব আরব তদুরের কথা আমার একটু দূরের আত্মীয়দের মধ্যে এরকম একটা বিয়ে হয়েছিল আমার বংশ আমার শ্বশুর বংশের যাই হোক আমার শ্বশুর বংশের একজনের শ্বশুর মেয়ের বিয়ে দিয়ে দিল উর্দু একজন আলেম আর আরেকজন উর্দু ভাষী ইউপির অথবা কাশ্মীর জানিনা ওই দিকের কথাকার ভালো আলেম পেয়ে তার ছোট জীবন থেকে বন্ধুত্ব ছিল আর ওই বিবাহ দিয়ে দিল যে বন্ধু বন্ধু দুইজনের যদিও ভাষা আলাদা একজনের ভাষা বাংলা বাংলা আর একজনের ভাষা উর্দু বিয়ে দিল দেওয়ার পরে পরপর তিন মে হইল তিন মে হওয়ার পরেও বিবাহ টিকলো না শান্তিতে মোটেই থাকতে পারলো না শেষ পর্যন্ত ভাষা এক হইতে হবে বিবাহ জন্য দলিল দেন কোন দলিল নেই হ্যাঁ দলিল আছে যে তার দিন এবং চরিত্র যা খাতা বা এলেই খুব অন্তর জানো দিন বলছেন তোমাদের কাছে যদি প্রস্তাব পাঠায় এমন ব্যক্তি যার দিন তোমার কাছে পছন্দনীয় তার দাদা দিন আহ হোলো কাহো এবং তার চরিত্র তোমার কাছে পছন্দনীয় সন্তোষজনক তার ভাষা যা হবে তাই হোক সে যেখানকার হবে সেখানকারই হোক হ্যাঁ সে যেই পেশার হবে সেই পেশারই হোক সে আর্থিক দিক থেকে যে অবস্থায় থাকবে সে অবস্থারই হোক বুঝা গেছে দিন আর আখলাক ঠিক থাকলে হলো। ইফালু হো যদি এরকম ভালো ছেলে পাওয়ার পরেও যদি বিয়ে না তো ফিল দে আর পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে হ্যাঁ। তখন হয়তো আর পরে ভালো ছেলে পাবে না আর ভালো ছেলের আশায় থাকতে থাকতে মে এক্সপায়ার হয়ে যাবে আর এক্সপায়ার যদি বয়স বেশি হয়ে যায় তখন ব্য রাস্তা খুলবে ইত্যাদি অথবা ওই ছেলে যেই ছেলে বিবাহ করতে চাইছিল কিন্তু তার সাথে তোমার এগুলোতে মিল হচ্ছে না দিন এক পাওয়ার পর সেই জন্য বিয়ে দিলে না তখন সে হ্যাঁ অবৈধ পথ অবলম্বন করতে পারে নষ্ট করবে সৃষ্টি হবে আরিজ আর বিশাল ফাসাদ এবং বিশৃঙ্খলা অশান্তি বিরাজ করবে সব দিক থেকে এ হচ্ছে হাদিস ভাষার দিক থেকে পার্থক্য হলে সমস্যা আছে সমস্যা কি একই ভাষাতে এক অঞ্চলের ভাষা আর এক অঞ্চলের ভাষার সাথে আপনি নিয়ে এসছেন উঠিয়ে সিলেট থেকে অথবা চিটাগাং থেকে তারা খায় আতব চাল আপনার স্ত্রী আতপ চাল পছন্দ করে আপনার মা বলছে আতব খবরদার জীবনে যেন বাড়িতে রান্না না হয় জগটা শুরু হবে না হবে না ওই ছুটিতে গেলেই একটু মনটাতে শান্তি হইত সিদ্ধ চাল খেয়ে না আতব চাল আতব চাল কথা হচ্ছে আমাদের কষ্ট করছে যে মানুষ অভ্যাসের দাস এইরকম বিভিন্ন সমস্যা আছে विभिन्न दिखाई समस्या आकहारा जनगण के कल्याण चेन कितना कथागुली दल शरियत हिसाब माना प्रयोजन नहीं तब खाल रखा ভালো বলা যেতে পারে এগুলি খেয়াল রাখা ভালো বলা যেতে পারে বংশের ক্ষেত্রে আরব আজমে আরব অনারবে ক্ষেত্রে এরকম সমস্যাগুলি হয় এমনি একই একই এলাকায় বিভিন্ন গোত্র রয়েছে বিভিন্ন বংশ রয়েছে এক এক বংশ একাকরম নিজেদেরকে সিনিয়র মনে করে যারা নিজেদেরকে সিনিয়র মনে করে ওই সিনিয়র বংশের মেয়ে এসে জুনিয়র বংশে এসে শান্তি পাবে না হবে কি তখন ঝগড়া বিমাদ বেশি হবে স্বামী কেউ করবে না মানতে চাই না। शिक्षा दीक्षार्षे उल्लेख पेशा उल्ले उल्ले बौंश, उल्ले उल्ले आले आर पड़ा आलेमादर्शी और आर आईनो जानादर्शी ऐसे इंगलिसेबाट क्षेत्र लेख पार्थक्य जन मौलवी सहेब मदरसा पड़ा लोक कमेल पास कलेजिक्षा पड़े में भी एक चे। तीन चारे गा घटना चलाफिर करा बारोटा की टैक्स ना टैक्स देखे माथे हाथ दीजिए आश्चर्य कर বাড়িতে যাবো এই মলবি সাহেব মানুষ বিয়ে করেছে এম এ পাস হ্যাঁ মাস্টার ডিগ্রি করা মেয়ে শান্তি পাবে বে ঠিক এরকম বহু নজির আছে তাহলে এগুলি খেয়াল রাখা অবশ্যই ভালো এইরকমই একবার কোন একসময় বললাম যে একটি এমবিবিএস বিবিএস লেডি ডাক্তার হয়েছে তো আলোচনা করলাম যে এরকম মেয়ে আছে কোথাও যদি বিয়ে করতে চাও এরকম বিয়ে করতে চা মানে ওই কাছাকাছি ওইরকম কাছি মানের ছেলে আসতে হবে একটা ছেলে ক্লাস নাইন পাস বা টেন পাস এসে বলছে সে আমার সাথে বিয়ে দেবে না আশ্চর্য যখন কি বলে দেখি হ্যাঁ বিবেক থাকা উচিত আপনার আপনি বিয়ে করে নেই একটা কথা বলে না আপনি আর বিয়ে করবেন ডাক্তারকে আপনি আশ্চর্য কথা আপনার আশ্চর্য খেয়াল রাখা জরুরি বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ দেবেন অভিভাবক মা বাপ বলছি এবং যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি সকলকে বলছি এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা আহ শান্তি পাওয়ার ক্ষেত্রে কারণ বিবাহ আপনি আল্লাহ আল্লাপনা বলির একটি হচ্ছে যে আনকুম মিনু আজ তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের জন্য মেয়ে জোড়া আর মেয়ের জন্য পুরুষ জোড়া আল্লাহ সৃষ্টি জোড়া সৃষ্টি করেছেন शांति आकाश छो स्वन देखें ना अपर दिखे तक विवाह साधे क्षेत्र आजकल जौतुक क्यों दीता है जान मूल कारण जौतुक देव निजे समा जे रकम ओर सार्विस होल्डारेरोप अमेरिका पश्चिम गल्फे भलो टैसा इनकम कर मेरक भावरे एरोप्ल उड़ार मत ओपर दिखे उड़ते खरीद कर जोतुक दिए खरीद करते योग्यता रखें आर्थिक दिक्कत सामाजिक दिक्कत परिवारिक दिक्कत वंशी दिक्कत आज चाहते नीचे अपन चाहते गरीब আপনার পরিবারের চাইতে গরিব পরিবারে যদি আপনার মেয়েটাকে দেওয়ার চেষ্টা করেন তো আপনারও ইজত করবে আপনার স্ত্রী ইজ্জত করবে আপনার মেয়ে এটারও ইজত সম্মান করবে বাস্তব সত্যি একজন লোক মলবী সাহেব মলবী সাহেব তার মেয়ের বিয়ে দিয়েছে বিড়ি কোম্পানি বিড়ি কোম্পানি বুঝেন কত কোটি কোটি টাকা হারাম টাকা তাদের হারাম খাওয়া টাকা বিড়ি কোম্পানির ছেলের সাথে বিয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ে মৌলী সাহেবের মেয়ে মাদ্রাসা পড়া जेंटे बारे की पौरे पौरे जे टी शार्ट गुले? टी आर की? जे, वही जे, में जे, ना कि विवाह बरजा पक्ष एखिर लोक सदस्यन करते सब चाक नकर दास दशी दिए तरफ भलो इज्जत कर কারণ জানছে যে এরা আমাদের কাজের মেয়ে যে যোগ্যতা রয়েছে বিড়ি কোম্পানি বাড়ি ওই যোগ্যতা আর্থিক দিক যোগ্যতা এ মল বিষয়ে বা তাদের আত্মীয় স্বজনদের সুতরাং কাজের মেয়ে দিয়ে তাদেরকে চা দিয়ে পাঠিয়েছে এগুলো সত্য ঘটনা বলছি যার ফলে মেয়েকে যদি সুখে রাখতে হয় তাহলে আপনি আপনার সমান পরিবার অথবা তার নিচে তাদেরকে খুঁজবেন এবং দিনদার খুঁজবেন আল্লাভিরু খুঁজবেন তাহলে যৌতুক দেওয়া লাগবে না যৌতুকে মুসলিম সমাজ থেকে হারাম ওঠানো সম্ভব হবে আর যখন ওপর দিকে এই সেই পাচ্ছি একটা বিজনেসম্যান পাচ্ছি এই সব করছে আসলে মুসলিমরা হালাল হারামের কোন পার্থক্য নেই এদের কাছে যার ফলে তাদের মেয়েরা শান্তি পাই গত কয়েক মাস আগের খবর বাংলাদেশের যে মন্ত্রীর ঘরের বউ কে খুন করা হয়েছে খবর না এমপির ছেলে তো খুন করেছে আর এমপি মানে মন্ত্রী ওকে শুধু প্রধানমন্ত্রী বললি তো হলে হ্যাঁ তুমি মন্ত্রী আজকে থেকে তাই না এমপি মানে মন্ত্রী মেয়ের ডাক্তার অনেক গরিবের বাড়িতে গরিবের বাড়িতে যারা দিয়ে রেখেছে কিন্তু নিজের সমান পরিবার আমি যেমন তেমন আমার আমার আত্মীয়রা ख्याल रखा करवाहार मध्य कफो नोकारा बोले আরবরা একে অপরের সমান বা কফু মা আর যারা गोलमा पूर्व पुरुष और तरह स्न एक जुगे निजे गोलमे स्वधीन माली जरा स्वाधीन कृत गोलम ते अपने कफू अर्थात एरा গোলাম ছিল আর এরাও গোলাম ছিল সুতরাং গোলাম গোলামের হচ্ছে যদি তাতি হয় বর্ণনা করেছেন মোস্তাদ তার কিতাবের নাম হচ্ছে আল মোস্তাদ আল্লা সাহি হাফি ইসনাদ নামি ওসাম্মা কিন্তু এর সনদে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম উল্লেখিত হয়নি নাম যখন উল্লেখ করা হয়নি তখন বড় সন্দেহ রয়েছে সে মৃত্যু হইতে পারে মৃত্যু করলে হাদিস হয়ে যাবে জাল সে অত্যন্ত দুর্বল হইতে পারে তাহলে হাদিস অত্যন্ত দুর্বল দুর্বল হবে। সে সাধারণ হইতে পারে তাহলে হাদিস দুর্বল হবে বলা যায় না যে কোন স্তরের হাদিস তাই না এইরকম অবস্থা যদি অজ্ঞাত পরিচয় কোন বর্ণনাকারী থাকে ও আস্তান আবু হাতেম এমাম আবু হাতেম রাজি প্রখ্যাত সনদের পন্ডিত এমাম হাদিস তিনি এই হাদিসটিকে মনকার বলেছেন মুনকার মনে করেছেন ওলাহ কিন্তু তার সনদে মাঝখানে বিচ্ছিন্নতা গ্যাপ রয়েছে সুতরাং দুটি যখন দুর্বল খোড়া খোড়াকে আর কি সাহায্য করবে খোড়া খোড়াকে কি সাহায্য করবে একটা যদি খোড়া হয় আর যদি খোড়া না হয় হ্যাঁ لسٹی ات دل جدن دربل نہ সুতরাং মনে শান্তি হয় না যে একটি সূত্র একটি সনদ আর একটি সনদকে শক্তিশালী করবে বোঝা গেছে চল্লিশ বস্তা যদি থাকে আর পাঁচ বছরের চার পাঁচটা ছেলে থাকে তো কে কার সাহায্য করবে? গেছে না পারবে? না। নব্বই বছর একশো বছর একবারে বৃদ্ধ অচল নিজে চলতে পারেন না আর চল্লিশ চল্লিশ কিলোর বস্তা বোঝা তিন চারজন বুড়া মিলে তোমরা আশি নব্বই বছরের বয়স উঠিয়ে দাও এক অপরকে হবে কাজ জি হ্যাঁ ঐ রকমে হচ্ছে দুর্বল হাদিস অতি দুর্বল হাদিস এর সমর্থন করে এগিয়ে দিতে না মানে আর বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে বেশ কিছু হাফেজ হাদিস মহাদেশেন কেরামরা এই হাদিসগুলিকে মজু বলেছেন শুধু জৈফ জিদ্দান অতি দুর্বল বলেন কি বলেছেন মজু বলেছেন ওয়ামিন আর তাদের একজন মহাদো হয়েছেন আল্লামা ইবনে আবদুল এই মরমে ফোকাহের আমরা এই হাদিসটি পেশ করে বা এই ধরনের যে হাদিসগুলি পেশ করে একটিও তাহলে প্রথম যে পাঁচটির মধ্যে দুটি প্রথম দুটি একটা হচ্ছে দিনের ক্ষেত্রে সমান হওয়া কাছাকাছি হওয়া আর স্বাধীনতায় হরিয়াতে সমান হওয়া এই দুটি লক্ষ্য রাখতে হবে আর বাকিগুলি হলে ভালো ক্ষেত্রে ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে উপকারী কিন্তু এগুলি বিধান নয় নয় যে কোনো বিয়ে করতে পারবে না এরকম বিষয় নয় হ্যাঁ শিক্ষিতা মহিলাকে অশিক্ষিত বিয়ে করতে পারবে না শরীয়তে না জায়জ এমন কোনো বিষয় নয় আহ গরিবের গরিবের ছেলে ধনির মেঘ বিয়ে করতে পারবে না এমন কোনো বিষয় নয় বুঝা গেছে আ পেশার ক্ষেত্রে উচ্চ পেশার ঘরের মেয়েকে নিম্ন পেশার ঘরের ছেলে বিয়ে করতে পারবে না এগুলি কোন শরিয়তের বিধান নয় তবে দুনিয়ার ক্ষেত্রে উপকারী বিষয় এই হাদিস সম্পর্কে আরো অতিরিক্ত শুনেন ভাষ্য আরো বলছেন হাজাল হাদিস কালফি এই হাদিস সম্পর্কে অনেক আপত্তি করা হয়েছে ফাদিস্তান কারো আবু হাতে আবু তো মনকার বলেছেন আর দার কুত্রী বলেছেন লাই শুদ্ধ নয়। মানে ভুল হাদিস সহি ওয়াকাল আব্দুল্লা আব্দুলছেন সহি হাদিস বিরোধী সহি হাদিসে বংশীয় পার্থক্যর কারণে বিবাহসাদী চলবে না আর বংশের সমতা খেয়াল রাখবে এর বিপরীতটা রয়েছে সামনে যে দুটি হাদিস আছে ওতে রয়েছে সহি হাদিস বিরোধী তাহলে সহি হাদিস বিরোধী যদি জয়ীফ হাদিস হয় তাহলে মুন হচ্ছে সুরক্ষিত মাহফুজ সহির আমল করতে হবে সমতার ক্ষেত্রে একটি কথা আরো মনে রাখবেন সমতর ক্ষেত্রে বলছেন আলকাফা তো মত রেজাল দুন আলমার আছে পুরুষের ক্ষেত্রে পুরুষ যেন নিচু মানের না হয় মেয়ে যদি নিচু শ্রেণীর হয় তো অসুবিধা নেই ফোকাহা যারা বলেছেন তারা এই ক্ষেত্রে তার মানে উদাহরণস্বরূপ একজন আরব যদি আরব পুরুষ তার এই ক্ষেত্রে বলেন এটা সম্ভ্রান্ত বংশ সৈয়দ বংশ আমাদের দেশে যেগুলো বংশ খুব সম্ভ্রান্ত নিজেদেরকে বলে ওগুলোর নাম বলেন না সৈয়দ বংশ চৌধুরী বংশ হ্যাঁ কি शेख वंश जारी आले भू वंश भूमिदार जमीदार बंश करते जा बाधा नहीं क्या गरीब निम्न श्रेणी झेले सब पेशार दिखाई पेशार दिखा वंशर दिक्कट स्वच्छलत दिकटे दिक्कत नदी मत फोकह তো এই একটা গরিবের ছেলে অথবা একটা নিম্ন পেশার ছেলে অথবা নিম্ন পেশার বা বংশের ক্ষেত্রে নিম্ন বংশের ছেলে যদি ওপর দিকে যায় মেয়ে খুঁজতে এই ক্ষেত্রে কি কিমত রয়েছে দিমত রয়েছে কিন্তু যদি ছেলে যদি নেমে এসে নিম্ন শ্রেণীর পরিবারে বিয়ে করে जाए के शुद्ध हवा विवाह आवश्यक शुद्ध हवा मान तारतम्य विकमें একজন আরবি মহিলাকে বিয়ে করলো একজন অন আরব আর আর কি পেশার ক্ষেত্রে বংশের ক্ষেত্রে একটা ধরেন ডোমেথরের বংশের মুসলিম ডোম বা নাপিতের বংশের বা তাতি বংশের একটা ছেলে বিয়ে করলো সৈয়দ বংশে সৈয়দ বংশে তো এই বিবাহ শুদ্ধ হবে না হবে না শুদ্ধ হবে না হবে না শুদ্ধ হবে শুদ্ধ হবে কিন্তু ফোকাহা বলছেন যে মেয়ে যদি বলে যে না আমি মানবো না এটা অভিভাবক হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে অভিভাবক কি করে যদি যেহেতু কফুতে সমতাতে বিবে হয়নি সমান সমান পরিবার বিয়ে হয়নি সুতরাং এই বিবাহ আবশ্যক নয় এই বিবাহ বিচ্ছেদ করার স্বাধীনতা ওই মেয়ের রয়েছে উমার তালানো থেকে দাঁড়াক একটি আসার রয়েছে এটাও ঐ ফোকাহারা যারা পার্থক্য এই সমতার পার্থক্য এইসব ক্ষেত্রে লক্ষ্য রেখেছেন তারা পেশ করে থাকেন মিনাল বংশীয় মর্যাদা অভিজাত যেটা বংশীয় মর্যাদা সম্পূর্ণ মহিলাদের বিবাহে আমি বাধা দান করব একমাত্র তাদের সমান মর্যাদার পরিবার ছাড়া অর্থাৎ আমি বংশীয় পার্থক্যে বিবাহ সাদীর অনুমতি দেব না তো এই ক্ষেত্রে এটা নয় হয়তো তিনি দেখেছেন অনেক সময় খালিফার হুকুম হয় রাষ্ট্রীয় আইন হয় যে এতে কল্যাণ রয়েছে তাহলে তালাকগুলি কম হবে বিবাহ বিচ্ছেদ কম হবে হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে শান্তি নেমে আসবে এইসব খেয়াল খোলাফারা রেখেছেন ধর্ষকার তাই বলছেন ওয়াল্লা কা বিবাহ সহিদ্ধ হওয়ার জন্য সমতা শর্ত নয় তা ছাড়াও বিবাহ শুদ্ধ হয়ে যাবে কারণ নবী করিম সাল্লাহ ফাতে ওরাইশ বংশের ছিলেন তাকে নির্দেশ দিয়েছিলেন তুমি ওসা বিন জয় বিয়ে করেন অথচ ওসা বিন জয়দ তার পিতা জয়দ গোলাম দাস হ্যাঁ স্বাধীন কিন্তু তার সাথে বিয়ে বসতে বলেছে নবী করিম সাল্লাহিসাল্লাম তার ভাইয়ের মেয়ের ইবনাথের লে সালেম সালেম এর সাথে আর সালেম ছিল আনসার একজন মহিলার স্বাধীন কৃত গোলাম তাহলে গোলামের সাথে আবদে মানাফ গোতরের বিবাহ দেওয়া হয়েছে তাহলে বিবাহ যদি ফোকাহা হামবেলিরাও রয়েছেন আর হানা বিশেষ করে হানাফিদের ফেকার কেতাবে সারা বে কায় এগুলোতে তো এইগুলো পার্থক্য খুব বেশি লক্ষ্য রাখা হয়েছে যার ফলেই ভালো ভালো ধার্মিক পরিবারে ভারত উপমহাদেশে হানাফিদের মধ্যে এই সমস্যাটা রয়েছে আমাদের ইসলামী সেন্টার আজকাল দশ বছর আগে উর্দু ভাষা একজন দায়ী মদিনা থেকে পাশ করে কিন্তু হানাফি বংশের বিহারের ওর বাবা এখানেই থাকতো এখানে করেছে আবার ওখান থেকে ইউনিভার্সিটিতে ডিগ্রি করছে ডিগ্রি করেছে বয়স হয়ে গেছে প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাচ্ছে ভালো ছেলে পাচ্ছে না তা আমাকে একদিন বললো যে একটু ভালো ছেলে একটু খেয়াল রাখেন তো কোথাও যদি পাওয়া যায় আমার দুটো বোন আছে বিয়ে দিতে হবে তা আমি বললাম যে কিরকম চাই ভাষার দিক থেকে অঞ্চল এলাকার দিক থেকে তারপরে আপনার বংশের দিক থেকে তো সব সবকিছু মেনে নেওয়া যায় শিক্ষিত মোটামুটি হলে কিন্তু আমরা সৈয়দ বংশের সুতরাং সৈয়দ বংশের হতে হবে আমি এটা কেমন কথা আপনি মোদিনাই করেছেন বললে যে আমি বাপকে মানাইতে পারি না আমি ঠিক আছে মানছি কিন্তু আমার বন্ধের মালিক তো আমার বাবা আর বাবা হচ্ছে হ্যাঁ ও বলছেন না না আমরা সৈয়দ বংশ আমরা অন্য বংশ বিয়ে দেবো না যার ফলে মেয়েরা বুড়িয়ে যাচ্ছে ভালো ছেলে খুঁজে পাচ্ছেন দেখবেন এরকম শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনার মনে না হয়তো বেশি শিক্ষা হয়ে গেছে আর তার বয়সও বেশি হয়ে গেছে এখন শিক্ষিত ছেলে পাচ্ছে না তাহলে কম শিক্ষিত ছেলের সাথে বিয়ে দেন তাই পাবেন হয়তো বা গরিব ছেলের সাথে বিয়ে দেন তাহলে পাবেন ফোকাহরা আরো বলছেন অস্তেরাতহাতে সমতার যে শর্তটি রয়েছে সেটা বিবাহ আবশ্যক হওয়ার ক্ষেত্রে বিবাহর বিশুদ্ধতার ক্ষেত্রে নয় হুয়া মজহাব ও জমহুরুল ওলামা অধিকাংশ মালেক শাফি আহমদ কিন্তু মহাদিস বলছেন আর যারা গবেষকলম আর শরীয়তে কোরআনে মহাদেশ এরকম কোন দলিল নেই যে বংশীয় মর্যাদার পার্থক্যের কারণে অথবা সচ্ছলতার পার্থক্যের কারণে অথবা পেশার পার্থক্যের কারণে এক গোত্রের এক বংশের আর বংশে বিবাহ ক্ষেত্রে সমতা আবশ্যক এরকম কিছু এক মহিলা। নবী করিমের কাছে হাদিস খুব সংক্ষেপ করে দেওয়া হয়েছে নবীলামের কাছে আমাকে পায়গাম দিয়েছেন বলতে পারেন হাদিস আর আরেকজন হচ্ছে আবু দুই জনের কথা তো আপনার পরামর্শ নিতে এসেছি আমি মাউিয়া বিয়ে করব। নাকি আবু জাহামকে বিয়ে করব পরবর্তীকালে মা জমানার পরে হাসান রাজিয়াল তালানহর পরেই তিনি খলিফা তুল মুসলিম বিশ বছর ধরে খলিফা অথচ তাঁর যৌবনকালে অত্যন্ত দরিদ্র পরিবারের লোক মা হিন্দ হিন্দা আর বাপ হচ্ছে আবু সুফিয়ান হিন্দু যখন মুসলমান হইল ইসলাম কুল পড়ার পরে অভিযোগ করলো স্বামী আবু সুফিয়ান সম্পর্কে রোজিয়াল্লাহ শাহী হন শাহী হন মানে বাকিলোহ মানে বখল কিরপনতা আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপন শুধু না। আমার এবং আমার ছেলেমেদের মেয়েদের খরচ পর্যন্ত ঠিক করে দেয় না কত এটা এটা মানহানি নাই কৃপণের কথা আসল কথা বর্ণনা করা তো আমি কি তার চোখের অগচরে তাকে না জানিয়ে লুকিয়ে কিছু তার ধন সম্পদ থেকে নিতে পারবো। তখন খুজি, নবীশ বলছে মোতাবেক তুমি নিতে পারো সেই পরিবার পরিবার মানে ওর ভাইয়ের পরিবার কেমন রয়েছে ওর বোন বোনের বোনের ঘরে কেমন রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ওই রকমের আর্থিক সচ্ছলতায় ওই তাদের বাড়িতে কতটা খরচ হয় মোটামুটি এগুলো খেয়াল রাখতে হবে আমি ওই একবার আমাদের এলাকায় যার বাড়িতে এই ক্ষেত্রে অপচয় সেটা আপনার জন্য ইসরাফ হইতে পারে আলী সাল্লামের কাছে পরামর্শ চালেঞ্জ আমি মাউিয়াকে বিয়ে করবো না আবু জাহানকে বিয়ে করবো কি বলেছে নিসাল্লামু দেবন্দী কি নাম হ্যাঁ বলছে যে আমার উপরে কুফুরি ফত লাগিয়ে দিল যে দেখো সাহাবীর মানহানি করেছে নুরুল ইসলাম বলছে যে মানে আরে ভাই আমি যদি অভাবী হই আর আমাকে যদি ফকির বলেন তো মানহানি হলো তারপরে আপনি সমালোচনা করে বাড়াবেন না কেউ জিজ্ঞেস করছে তার আর্থিক অবস্থা কেমন ক্ষেত্রে অনেক সময় আমার দেশে শব্দ আছে আপত্তি করে কিন্তু ওইটাই যদি আপনি ভদ্র ভাষায় অনুবাদ করে দিন ঠিক আছে অভাবী মানুষ না মা লালো তার কোনো পয়সা টয়সা নেই সুতরাং তাকে বিয়ে করেন না বিশ্বাস নিষেধ করেছেন মামিয়া বিয়ে করিও না ফাতে অবশ্যই আপনাকে সব দোস্তুটি সব তুলে বলতে হবে তখন তখন কি বলত না তখন আপনি হিতাকাঙ্ক্ষী হলেন আপনি তখন আপনি করলেন কে করলেন এর সারা জীবনের জন্য ও আম্মা বা আর আবু জাহাম সে কি আগে বিয়ে করেছে আর খুব মারত স্ত্রীকে তাহলে স্ত্রীকে মারা কাজটি ভালো কাজ নাই চরিত্রহীনদের কাজ পছন্দনীয় না এই জন্য নবীলাম আর এই রকমের লোকদের সাথে নবিস মেয়ের বনের বিয়ে দিতে নিষেধ করছেন আবু জাহামের সাথে নিষেধ না যে স্ত্রী মারা লোক হ্যাঁ তার বাড়িতে ওসামা কে বিয়ে করো ওসামা ওসামার দেখতে খুব কালো একেবারে কালো ই আল্লাহর হেকমত আর ওসামার বাব যে ফরসা অনেকে সন্দেহ করতো অনেকে আরবরা সন্দেহ করত যে বাপের রং রঙ একরকম ছেলের রঙ একরকম তাহলে কোনো ভেজাল আছে নাকি অনেক সন্দেহ করত। একদিন এই বাপ ব্যাপার আছে আর পাটা খোলা আছে একটা সাদা পা আর একটা হচ্ছে আফ্রিকান একেবারে কালো পা ওই সময় একজন যে বংশ বংশ সম্পর্কে যে পণ্ডিত আরবদের মধ্যে এরকম পাওয়া যেত ও হাত পা দেখলে চিনতে পারে যে এ ওই বংশের আছে হাত পা দেখলে চিনতে পারে মুখ দেখার দরকার নেই तो पा खोला देखे सम्पर्क रोल नबीम अत्यंत खुशी हलन शरियत दलिल नई कशरेक आरबरा साधारण लोक एटे खूब विश्वास करत তো ওদের কথা দ্বারা কি হয়ে গেল ওদের সংসার হয়ে গেলাম কিন্তু আমি খুব দ্বিধা গ্রস্ত থাকলাম যে এত কালো লোককে বিয়ে করব। এত কালো লোককে বিয়ে করব। কিন্তু চিন্তা করলাম আবার নবী সাহ পরামর্শ দিয়েছেন তার কথা অমান্য করব। বিয়ে করেই ফেললাম শেষে দ্বিধা দ্বন্দ্ব করতে করতে বিয়ে করে ফেললাম खूब सुखीपरी स्त्री कलो स्वामी सूंदर नये स्त्री सुंदर नये भलो दिक्कत पे गल्पना करते सुंदर स्त्री दिए नामत पेतन ना सुंदर स्वामी दिए अपनी रूप चेहरा गुरुत्वपूर्ण चे, गुरुत चे, इमान दिन ए हादीस क्यों आसा हो स्पष्ट नहीं कफू समतार्कर्क आसामा गोलम गोलम वंशे আর ফাতে বংশের নবী সাল কোরাইশ বংশের মেয়েকে হ্যাঁ পুরুষের ক্ষেত্রে সমতা হইতে হয় পুরুষ যাতে করে ওপরে না উঠতে যায় তো উপরই তো উঠেছে কোরাইশ বংশের মেয়েকে বিয়ে করেছে তাহলে বোঝা গেল যে ফোকাহাদের এইসব কথা এগুলি মুসলিমদের বা মানুষের কল্যাণের ক্ষেত্রে লক্ষ্য রাখা যেতে পারে কিন্তু শরীয়তের হুকুম হিসাবে লক্ষ্য রাখার কোন দলিল নেই আবু হাজি থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিম সালাম একবার বললেনা হে বায়াজা গোত্রের লোকেরা বায়াজা সন্তানরা বনি বনীন ছিল আসলে বহু বচন হচ্ছে বনুন বা বনীন আর যখন বায়াজার দিকে মজা ফেল আর বিগ্রাম নুন বানী ইসরা বনীন ইসরা বংশের লোকেরা বায়াজা হচ্ছে খাজরাজের একটি শাখা খাজরাজ একটা বড় বংশ তারই একটা গোত্র শাখা গোত্র হচ্ছে এই বায়া বলছেন যে বনু বায়াজা বিন আমের বতনুন বতনিল খাজরাজ দিনায় যে আনসারিদের দুটো বড় বংশ ছিল একটা হচ্ছে আউশ বংশ আর একটা হচ্ছে খাজরাজ বংশ খাজরাজ বংশটা আউসের তুলনায় বেশি বড় আবার এহেদা আনসার আনসারিদের দুটো যে বড় বংশ ছিল তার একটি খাজরাজ তাহলে খাজরাজ বংশের হচ্ছে কে এরা বানি ভাই আজা এদেরকে সম্বোধন কে বলে আনকেহু কেহ আবাহিন তোমরা বিয়ে দিয়ে দাও ওয়ান কেহ এবং তার সাথে তোমরা বিয়ে পড়িয়ে দাও सिंगा लागत सिंगा लगातो मानुषर शर थे मरा रक्त टाइटा लागान हजामत আর আরো আর তিনি বলছেন যে আল হাদিস হাদিস হচ্ছে হাসান এই হাদিস মারামের লেখক তার একটি তখরিজের কিতাব রয়েছে তলফিসুল হাবি তাতেও তিনি হাসান বলেছেন ইমাম হাকিম সহিমাম জাহাবি আ সমর্থন করেছেন যে হাসান আনসার আনসারী বংশ বংশ বংশ বংশ না? জাহাদিসিব বংশ বংশকে কি বললেন যে তোমরা তোমাদের মেয়ের বিবাহ দাও কার সাথে আবহীনদের সাথে অথচ আবোহীন কে ছিল একজন সিংহা লাগাতার পেশা ছিল তাহলে পেশার ক্ষেত্রে নিচু পেশার হইলে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবেন না এটা শরীয়ত নয় এটা শরীয়ত নয় তবে এগুলি যদি দুনিয়া ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় তাহলে সমস্ত মানুষকে আদম সন্তান সম্বন্ধে বলছে নিঃসন্দেহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে অর্থাৎ আদম এবং হাওয়া আলি সালাম থেকে এই দুজন তোমাদের বাপমা প্রথম হচ্ছেন আদম এবং হাওয়া সকল মানুষের বাপমা আদম হাওয়া জাহা আল্লাহ সৌবা কাবাইল এবং তোমাদের তোমাদেরকে বহু বংশ এবং গোত্রে বা জাতি সাপ বহু বছর সৌব জাতি বহু জাতি এবং বংশে আমি বিভক্ত করে দিয়েছি কত বংশের পরিচয় লাভ হয়েছে আর কত যে জাতি পয়দা হয়েছে আফ্রিকান ইউরোপিয়ান আর অস্ট্রেলিয়ান আর আরবিয়ান এশিয়ান ইত্যাদি ইত্যাদি কত জাতিগুলো হচ্ছে সব আর কাবাইল মানে একই ভাষাভাষীর মধ্যে বা একই অঞ্চলের একই বর্ণের ক্ষেত্রে কিন্তু বংশ আলাদা আলাদা বংশ আলাদা আলাদা এটা করেছেন আল্লাহ ফাক রবুল আলমী এটাও আল্লাহর সৃষ্টি কিসের জন্য লাভের জন্য মানে যদি তোমরা সম্ভ্রান্ত বংশ পয়দা হইতে পারো তাহলে সম্মানিত হয়ে গেলে এ কথা বলেনি লেতা রাফু যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো পরিচিতির জন্য তাহলে এটা হচ্ছে পরিচিতি भाषी ए हम उर्दू भाषी ए हेरला भाषी नेपाली ने नेपाली ए हम ए हरबी इत्यादि परुदार्थक्य नहीं विभिन्न जति बंशी आल्लाभक्त कर एकम्रिचितर फखर न गौरवर जन नई तफाज मान श्रेष्ठत लाभ ना को श्रेष्ठत नहीं সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তোমাদের মধ্যে আল্লাহ গনামুক্ত যত বেশি আল্লাহর অসন্তুষ্টির কথা থাকে যে যত বেশি সতর্ক সাবধান সতর্ক তার জীবন যাপন করে আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে যায় না কথায় যায় আল্লাহর সীমানা লঙ্ঘন করে না না শির্কে আছে না বেদাতে আছে ধর্মের নামে পাপে আছে না ফরোজ অজবের ঘাটতিতে আছে না হারাম না নাজাইজ আছে না আকিদার ক্ষেত্রে কোনো বিভ্রান্তিতে আছে না এবাদতের ক্ষেত্রে ভুল এবাদতে আছে না আখলাখ চরিত্রের ক্ষেত্রে কোনো দুর্বলতাই আছে বা কোন পাপে আছে বা কোনো মানুষের হক নষ্ট করছে তাহলে এ হচ্ছে আতকা অধিক আল্লাহ ফিরু এবং অধিক সতর্ক সাবধান সে হচ্ছে पर्के इब्राहिम अल्लाह वंशधर सम्पर्बी कर हादीश रही है वंशर दिखे नबी करीसल्लम श्रेष्ठत हासिल आईजर आल আর তার কথাটি উল্লেখ করেন তিনি বলেছেন যে এমনিতে আরবদের শ্রেষ্ঠত্ব অনারবুক্ত যদি না থাকে তাহলে আরব হওয়াটা কোন ফজিলত রাখে না তাহলে শেখ উল্লি ইসলাম তাইমতুল্লাহ বলছেন ওয়ালা ইয়াসে আহাদহা মৌলিয়া তাহুর কোন অভিভাবকের জন্য জায়েজ নয় তার যেসব মেয়েরা রয়েছে নিজের মেয়ে হোক অথবা বোন হোক হয়তো। বোনের অভিভাবক অন্য কি হইতে পারে অনেক সময় ফুফু আর আপনার ফুফুর বিয়ে দিতে হচ্ছে কিন্তু ফুফুর কাছে আপনার যাতে কাছের কেউ নেই সুতরাং আপনি এখানে বলি তো আপনার অধীনে যাদের বিয়ে দেওয়ার আপনি হচ্ছেন শরীয় সম্মত ওলি এই ক্ষেত্রে কোনো সালাতা এবং এমন ব্যক্তির সাথেও বিয়ে দেওয়া জায়জ নয় যে ব্যক্তি নামাজ ছাড়ে নামাজ পড়ে না পাঁচ অক্ট মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েনা চার অক্ট পড়ে তিন অক্ত পড়ে বেনামাজি আধা নামাজের সাথেও বিয়ে দেওয়া জায়েজ নয় আর যদি বিয়ে দিয়ে দেয় এই ভেবে যে হচ্ছে সন্নি কোরআন অনুসারী মুসলিম আর ইউসাল নামাজ পড়ে সুম্মা বানা তারপরে স্পষ্ট হয়ে গেল বেখেলাফ এর বিপরীতটা যেহেতু সন্নি না বিদাতি যেহেতু মাজারপন্থী এ হচ্ছে যেমন কবর মাজার পন্থী রয়েছে সুফিরা যারা কবর মাজার পূজা করেনি যাদেরকে বলে সন্নি दाड़ करान कबर पुजार्थ सन्नी मजारपंथी आटरसि भाण्डारी हजमरि जारे जो गुली माजारंथी रही है बेरोना मुस्लिम मन करना गाल दर का सब गुल এদেরকে কি বলা যাবে যে তোমাদের এই সন্নি দাবি করা শিয়াদের মোকাবিলাতে ঠিক আছে কিন্তু যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন দল উপদল দেখবেন এরা তো সুন্মতের অনুসারী নয় এরা শিখ বেদাতে আর তারপরে সন্নি সহিগার অলমাই কেরাম এবং জনসাধারণের পাশে যখন রাখবেন তখন এরা সুন্নি নয় তখন বলবেন এরা বেদাতি তখন এরা কি বেদাতি তাহলে আংশিক কবর মাজার পূজার যারা যদি সাহাবাহিক মর্যাদা কে অক্ষুন্ন না করে মর্যাদা ঠিক অক্ষুন্ন রাখে সাহাবাই শ্রদ্ধা হেতর করে এবং খেলাফতগুলি কি খেলাফতকে মেনে ওই তাহলে তারা শিয়াদের মোকাবেলাতে মোকাবেলা সুন্নি। কিনা আসলে ব্যাপক অর্থে চারিদিক থেকে দেখলে তারা শূন্য নয় তারা হচ্ছে বেদাতি বরং বড় বড় শিরকে রয়েছে তো বিয়ে দিলেন হয়তো মেয়ের বিয়ে দিলেন বা বোনের বিয়ে দিলেন সুন্নি মনে করে যে শূন্য তো আর তারপরে এর বিপরীতে স্পষ্ট হয়ে গেল জানার পরে বিয়ে দেওয়ার পরেও জানলেও রাখা যদি যায় না হয় তাহলে জেনে শুনে বিয়ে দেওয়া যায় আল্লাহ হেফাজত আজকালকার মুসলমানের নামধারী মুসলমান এক মুসলিম বড় পয়সাওয়ালা বড় পয়সাওয়ালা ওর পয়সার শেষ নাই আমি তাকে তার ব্যবসা যে কতগুলি আছে আপনি গুনতে পারবেন এত ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার মালিক আর একজন মেয়ে তো গিয়েছে ওর মেয়ে যে নিজেকে বলছে আবার আহাদিস আউজ নামে আহলাদিস কিন্তু কাজে কর্মের নাই পয়সা পেয়েছে কবর পূজারি ঘরে মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে মেয়ে ওকে নিয়ে গেছে बच्चे वाणिज्य आल्लाके बड़ो परीक्षा आल्ला देते प्रैक्टिकल उन्नति कर लें हक पथे आज मान एक, एक बेनमी जो देखें पूरा नाम झिड़े दीची क्योंकि देखना তাহলে কি ঠিক ধর্ম নাকি সত্য দিন কোনটা যেটা হচ্ছে আমি বছর খুব সুখী রোগ বালামসিব তো নেই আর আমার কোন অভাব নেই অথচ সারা বছর আমি নামাজ পড়িনি এই রমজানে রোজাও রাখেনি সেই জন্য এটাই ঠিক নাকি ধর্ম এটা যেমন ঠিক নয় ও কেউ শৈতান ওই ভাবে গোমরা করেছে ওখান থেকে ফিরে এসছে আসার পরে আল্লাহ বলছে এরকম এই বছর আজমের শরীফ যাওয়াতে ফাইদা হয়েছে এটা চাদরও চড়িয়েছে বিয়াইয়ের সাথে বিয়াইবের সাথে গিয়ে চাদর চড়িয়েছে আর বলছে যে এবছর আজমের যাওয়াতে আমার বড় ফাইদা হয়েছে তো তুই ইমানই হারিয়ে গেছে ইমান ভঙ্গ করলো बड़ सीर कर फिल्ला तो आजकल अदिकाश मानुष पार्टी एम छुटेल आखिर दिन आ जानना सब तरह माथार बैठा हम पैसा कथा जी जो घर पैसा घास देखे छागल बाधा लोक मेर देते ঘাস দেখে ছাগল বানতে হবে বিয়ে দেওয়ার সময় শুধু দেখে আর শিক্ষা দীক্ষা দেখে ওগুলো দেখে বিয়ে দেয় যেটা ছেলেকে মেয়ে দিতে বলেন না না না গরিবকে দেওয়া যাবে না আচ্ছা ওই যে ধনী ছেলে ধনী ছেলেকে যে মেয়ে উঠিয়ে দিচ্ছে ওকে যদি বলেন যে ছেলেটা যে নামাজ নামাজ পড়ে না দোয়া করছি আল্লাহকে হেদায়ত করবে একটু ভালো মানুষ হলে কি বলে দোয়া করছি আল্লাহকে কি করবে হেদায়ত করবে তো হেদায়তের দোয়াটা করতে বলে একটা গরিব ছেলেকে আর সে ছেলে চরিত্র পয়সা ঠিক রেখে দুই নম্বরে দিন ধর্ম সে যেন দোয়া করছি আল্লাহকে হেদায়ত আমার জামাই আল্লাহ নামাজি বানাকে দোয়া করছি বুঝা গেছে না এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমের চরিত্র তো এমাম বেশ কিছুদিন নামাজ ধরে নেই আর যখন মেয়ে দেখতে এসছে আগে গিয়ে মসজিদে হাজারের আগে মসজিদে বসে আছে। যদি রকম হয় যে না আমি তো ধোকা খেয়ে গেছি ছেলেকে তো নামাজি মনে করছিলাম ছেলেকে তো সহিদার মনে করছিলাম ইয়ে তো শিল্পের ধর্ম পালন করে ফাইন হমসে খুনা বা তাহলে এই বিবাহকে বিচ্ছেদ করে নিবে বিবাহ বিচ্ছেদ করে আল্লাহ ফকরুল আলম যান আমাদেরকে কোরআনে মহাদিস বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী চলার তফিক দান করেন আল্লাহ ফাকরুল আলমকে আমাদের হালাল রাস্তাকে আল্লাহ না করে দেন আল্লাহাক্ষেত্রে আল্লাহ যেন আল্লাহ ফাকরুল আমাদের সমস্ত অনিষ্ঠতাকে যেন হেফাজতে রাখেন সুহান ওসালাম আল মুরসালী আলহামদুলিল্লাহ একবার জিজ্ঞাসা করেছেন নারিকেল জাম কাঠাল এগুলোর কি জাকাত দিতে হবে যে সব খাদ্যদ্রব্য বা ফল ফল বিশেষ করে ফল সরে যায় দীর্ঘদিন রাখা যায় না সেগুলিতে নেই। বরং সেগুলি বিক্রি করে যে টাকাটা হবে যেমন আম লিচু এগুলিতে গরিবের হক আছে যেদিন আপনি আম লিচু পারবেন বা কাঁঠাল পারবেন সেদিন গ্রামের গরিব দুঃখী যাদের কাঁঠাল বাগান নেই আম বাগান নেই লিচুর বাগান নেই তাদেরকে খাওয়াইতে হবে এটা শরীয়তে ভালো করে মনে রাখেন বিধান ওদেরকে বঞ্চিত করে সবগুলি বিক্রি করে দিলেন আপনার নিজের বাড়িতে উঠে নিয়ে গেলেন গোনাগার হবেন কারণ ওদের হক রয়েছে মূল তাড়াতাড়ি সরে যায় পচে যায় যেমন কলা এই ধরনের গুলো এগুলিতে জাকাত নেই যেগুলি স্থায়ী রাখা যায় সেগুলিতে জাকাত আছে সেগুলিতে জাকাত আছে যেমন খেজুর খেজুর কে খুরমা বানিয়ে রাখা যায় বছর বছর রাখা যায় তারপরে কি আঙ্গুরকে কে শুকিয়ে বানিয়ে রাখা যায় এইরকম যেগুলি আপনার আজকাল জাতীয় জিনিস রয়েছে এই ধরনের খাদ্যদ্রব্যে জাকাত রয়েছে খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য মানে যেগুলো আপনার ধরেন ধান ধান চাল ধান আর জিনিস আর তার সাথে সাথে গম জব ডাল যত রকমের ডাল রয়েছে ইত্যাদি সবগুলিতে জাকাত আছে অসুর যেটা বলা হয় যদি মাকে গালি দেখ মাকে স্ত্রীর মাকে না আপনার মাকে গালি দেয় তো অন্যায় কাজ করলো জলম করলো এই ক্ষেত্রে আপনি সতর্ক করবেন যদি দেখেন যে সংশোধন হচ্ছে তো ঠিক আছে আর না হলে এই এইরকম ক্ষেত্রে দেখছেন যে না সতর্ক হচ্ছে না আপনার মায়ের জল অত্যাচার করছে তাহলে মাকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহকে রাজি করার জন্য তালাক দেবেন কিন্তু সাথে সাথে তালাক না সাথে সাথে তালাক দিলেন ওই মা ও রাগ মার মায়ের রাগ ঠান্ডা মায় আপনাকে অনুরোধ করতে লাগলো যে না রাখ বউটাকে রাগ আর এই দিকে মূর্খ তার সাথে আছেন তো এই জন্য তালাক দিলে ভাবনা করে মাকে নিয়ে বাপকে নিয়ে সবকে নিয়ে বসে যুক্তি পরামর্শ করে তালাক দেবেন আর কয়েকটা অর্নিং দেবেন কয়েকটা অর্নিং সুযোগ সুবিধা দেবেন তাকে সংশোধনের আর যদি দেখেন যে না সংশোধন হওয়ার নয় তখন তালাক দেবেন তালাক হচ্ছে শেষ শেষ গতি শেষ পথ সেটা আল্লাহ বলেছেন যদি বিরুদ্ধাচরণ করে দিন মেনে না চলে বা স্বামীর বা মেনে না চলে বা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে সে আপনার মার সাথে খারাপ আচরণ করুক অথবা আল্লাহর সাথে খারাপ আচরণ করুক এবার তো ঠিক করেনা ফাইজন্না প্রথম হচ্ছে উপদেশ দাও কর তাহলে বিছানা আলাদা করে দাও ওর সাথে ঘুমায়ও না ওই বাড়িতে থাকো বাড়িতে পালিয়ে যাবেন না আবার মসজিদে গিয়ে আপনি বিছানাটা স্যান্ডে চলে গেলেন ওইরকম করবেন না কারণ ওকে ভুল স্বীকার করার সুযোগ দেবেন বাড়িতে থাকবেন কিন্তু ওর সাথে যোগাযোগ নেই হ্যাঁ কোন সম্পর্ক নেই শারীরিক কোন সম্পর্ক নেই না হয় অনেক মহিলা আছেন না কাছেও যায় না বিছানাও যায় না তাতেও তার কিছু না খেতে পালিয়েলো আছে টাকা পয়সা পেলি হলো খেতে হলো আমি টেলিফোন বন্ধ করে দেন এখান থেকে অসুবিধা না টেলিফোন বন্ধ টাকাটা পাঠিয়ে দিবাস ঠিক আছে হ্যাঁ ঠিক না ও টাকা নিয়ে ভর্তি করছে ওই দিকে তাহলে ওতেও সংশোধন হচ্ছে না তখন আল্লাহ আর সেটাও গায়ের হাদিসে রয়েছে যে স্পষ্ট না হয় হালকা যাতে ক্ষতি না হয়ে যায় হাড় হাডটি ভেঙে না যায় অথবা নাজুক জায়গা যেগুলি সেগুলি জায়গায় আঘাত সামান্য একটা আঘাত হলে মরে যেতে পারে আর তারপরে যারা মারে তাদেরকে ভালো মানুষ বলেননি তাদের সাথে বিয়ে দিতে নিষেধ করেছেন পড়লেন এখন শুনলেন হ্যাঁ দুই নম্বর বেশ কিছু মদিনার মহিলারা যখন ওই জানতে পারলো যে শরীয়তে মারের অনুমতি হয়েছে তখন খুব মেরেছে তারপরে মহিলার সব অভিযোগ করতেছে আরহিন তাহলে স্ত্রী মারা লোক ভালো নয় এটাও নবীলামের কথা তিন নম্বরের কাজ তিন নম্বরও যদি না হয় যে মেয়েরও ভয় করে না মার ভয় করে না তাহলে কি করবেন তখন আল্লাহ বলছেন এই তিনটার একটাতেই যদি হয়ে যায় ফালা আর তালাকের রাস্তা খুঁজিও না আর তাতে যদি না হয় তিনটাতে তখন তালাকের রাস্তায় যাও আমাদের সে গরিবরা বেশি যৌতুক চাই ওই গরিবরা চাই যৌতুক যাদের আল্লাহ দিন দুনিয়া দুটো থেকে বঞ্চিত করেছেন দিনও নেই ইসলামও নেই তাদের আর তাদের পয়সাও নেই দুনিয়াও নেই এইরকম যারা একবারে হতভাগা তারা চায় আমি গরিব বলতে কি আর শুধু গরিব যৌতুক চাইব গরিব তো অল্প যৌতুক চায় আর গরিবকে একটা সাইকেল দিলে চলে বাই সাইকেল তাই না গরিবকে টাকা দিলেই চলে কিন্তু ধনী ছেলেকে কার দিতে হয় এখানে এক ভাই থাকতো ইন্ডিয়ান কি খাবে আর উপরে জল হইল না সব টাকা তুমি দুই জামাইকে কার দিয়ে শেষ করে দিলে যা ইনকাম করেছিস হইতে পারবে তো বাকি কেমন কি জবাব দিবে এই ছেলের হক নষ্ট বড় ঘরে বড় ধরনের জৌতুক লাগে বড় হারাম খায় ওরা আর গরিবে যা গরিব বেদিন যারা তারা ছোট ছোট ছোট হারাম খায় দুই শ্রেণীর লক্ষ্য করে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেই স্তরের সেই স্তরে আপনি আদার ব্যবসায়ী আর জাহাজে চড়া লোকের ঘরে যায় না বুঝে গেছে আপনি আদার ব্যবসায়ী আদার ব্যবসায়ী খুঁজেন যেমন স্তরের লোক ওই স্তরের আপনি লোক খুঁজেন আর ধার্মিক খুঁজেন দিনদার পরিবারে বিয়ে দেন তাহলে আপনিও শান্তি পাবেন ইজ্জত সম্মানও পাবেন শ্রদ্ধার সাথে কথা বলে আপনার জামাই আপনার বিয়ের সাথে যদি আপনি আপনার চাইতে নিচের দিকে যান তাহলে কিন্তু যখন আপনার চাইতে বড় দিকে যাবেন তখন আপনার কোনো মান ইজ্জত সেখানে থাকবেন আপনার মেয়েকে বলবে ও গরিবের মেয়ে জীবনে খেতে পায়নি বেশি খেলেও দোষ বলেছেন এর আগে বেশি খেলেও দোষ আর কম খেলেও দোষ তখন এইরকম অবস্থা রাখা আল্লাহবাক বুঝা তান করছেন আর এইগুলো বুঝছেন আপনার তো মেয়েটার যখন তিরিশ বয়স হবে তখন কত হবে আর পনেরো পরে আপনার বয়স তখন পঞ্চান্ন পঞ্চান্ন আপনার যৌনশক্তি দুর্বল অনেকটাই দুর্বল ষাটে গেলে আরো দুর্বল যখন আপনার ষাট বয়স তখন মেয়েটার বয়স পঁয়ত্রিশ চল্লিশ যখন তখন পঁয়ষট্টি তখন আপনি কোনো কাজের না আর মেয়ে এখনো চল্লিশের মধ্যে আছে তো মেয়ের জন্য স্বামীর প্রয়োজন তখন গোনা হবে না হবে না কটা ছেলে আছে আর কটা মেয়ে আছে যে আল্লাহকে ভয় করে গোনা থেকে বাঁচতে পারে গোনার রাস্তা সন্ধান করতে পারে আর এইরকমই ওই অধিকাংশ বুড়ো গুলো আরবদের মধ্যে বুড়ো গুলো যে বিয়ে শী করে ষাট বছর সত্তর বছরের বুড়া আর বিয়ে করে ১৮ বছর বিশ বছরে বিয়ে করে আর এখানে তো বিয়ে করে আবার দ্বিতীয় সংসারে বিয়ে হওয়া সহজ যার ফলে ওর কাছ থেকে মোটা অঙ্কের একটা মহর নগদ পেয়ে গেলো আবার বাঙালিদের মতো ধোকা তো দেয় না যে কাবীর নামালিক লো কিন্তু কিছু দেবে না সব বাকি আর বাকি দিয়ে সব ফাঁকি বাঙালিরা ফাঁকি দেয় কিন্তু সৌদি রা ফাঁকি দেয় আবার ওই বুড়াও যদি টাকা পেয়ে গেছে আরেক জায়গায় বিয়ে করি আবার এখানে বিবাহ বিধবার বিয়েও হচ্ছে আ বাঙালি সমাজে হিন্দু সভ্যতা বিরাজ করছে যে বিধবার বিয়ে হবে না এক স্বামী কে খেয়েছে রাক্ষস নি হ্যাঁ এগুলো কে শিখেছে হিন্দুরা শিখেছে মুসলমানকে তাই না আমরা জাতিতে মুসলমান কিন্তু সংস্কৃতি সভ্যতাই আমরা হিন্দুদের অনেক সভ্যতা আমাদের মধ্যে রয়েছে যার ফলে আমাদের দেশে বিয়ে করবেন তখন আমাদের দেশের মতো করে বিয়ে করবেন আরবরা বিয়ে করছে ঠিক আছে আরবদের দ্বিতীয় তৃতীয় পাঁচ স্বামীর ঘর ফিরে আসলো কেউ তাকে খোটা দেবে না যে তুই এতই স্বামী খেয়েছিস কিন্তু আমাদের সমাজে সুফহান একটা স্বামী যদি আল্লাহ না করে কোন বনের মরে যায়। আর ও সুখ শান্তি পাবে না সমাজে পরিবারে গ্রামে প্রতিবেশীর কাছে ভালো কথা পাবে না আল্লাহবাকে হেফাজত করেন